আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজমাইন। সদ্য দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভির অনুষ্ঠান দেখছেন ইসলামী প্রোগ্রাম আমাদের ইসলামী অর্থনীতি সম্পৃক্ত আলোচনা এবং ধারাবাহিকভাবে তারি কথা আলোচনা করে আসছে আজকে তারি একটি অংশ আর তা হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা হালাল হারাম সম্পর্কে আমরা জ্ঞান নিয়ে আসছিলাম আমরা আলোচনা করে আসছিলাম যে ইসলামী অর্থনীতিতে কোন অর্থ হালাল কোন অর্থ হারাম আজকে আমরা জানব যে এতিমের মাল ভক্ষণ করা হারাম এতিম সাধারণত নাবালক হয় নাবালককেই এতিম বলা হয় সাবালক হয়ে গেলে আর তাকে এতিম বলা হয় না নাবালক এতিম ছেলে অথবা মেয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অনেকে যে দায়িত্বশীল যে তত্ত্বাবধায়ক নিজের চাচা অথবা সমাজের অন্য কেউ তাদের দায়িত্ব গ্রহণ করে যেহেতু তারা ছোট বাচ্চা তাদেরকে ফাঁকি দিয়ে তাদেরই মাল কুক্ষিগত করে আত্মসাত করে তশরুপ করে ভেঙে খায় নিজের মালের সাথে মিলিয়ে খায় এমন মানুষদের শাস্তি কী ইসলামের বিধান কী সে নিয়ে আমরা আলোচনা করব। এতিম সেই যার মাথা থেকে অভিভাবকের ছায়া সরে গেছে যাকে লালন করার মতো সহায় আর কেউ থাকে না যাকে স্নেহাদর করার মতো মানুষ বিলুপ্ত হয়ে যায় যাকে স্বার্থহীন বুক ভরা ভালোবাসার মতো সংসারে কেউ অবশিষ্ট থাকে না যার অধিকার আদায় করে দেওয়ার মতো কেউ থাকে না যার মা থাকে না তাই গা থাকে না যার বাপ থাকে না তাই কোনো দাপ থাকে না যার ভগ্ন হৃদয়ের আশার বাসা ভেঙে যায় যাকে শিক্ষা ও আদব দেওয়ার ব্যাপারে কেউ মাথা ঘামায় না যাকে মানুষের মতো মানুষ করে তোলার প্রতি কেউ ভূক্ষেপ করে না যার সম্পত্তি থাকতেও ফসল আসে না যার ব্যবসা থাকতেও তাতে কোনো লাভ হয় না যার অধিকার থাকতেও তা রক্ষা করা হয় না যে জীবনযাত্রার পদে পদে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয় যে দরজায় দরজায় গিয়ে ধাক্কা খায় যে পায়ে পায়ে গিয়ে লাথি খায় এমন এতিম যার বাপ মারা গেছে অথবা বাপ মা দুই মারা গেছে এমন অসহায় এমন অনাথ এমন পিতৃহীন এমন মাতৃহীন সন্তান তাদের অধিকার অনেক মানুষ ক্ষুণ্ণ করে থাকে তাদের অধিকার অনেক মানুষ নষ্ট করে থাকে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছিলেন ইন্নি ওয়াহারিজু আলাই কুমহাক আলিমার আহ আমি তোমাদেরকে গোনা হওয়ার কথা ভয় দেখাচ্ছি দুই শ্রেণীর মানুষের দুই দুর্বলের হক অধিকার নষ্ট করার ব্যাপারে তাদের হক নষ্ট করলে তোমাদের মহাপাপ হবে তারা হলো এতিম এবং নারী এতিম দুর্বল হয় নারী দুর্বল হয় তাই তাদের হক লঙ্ঘিত হয় তাদের অধিকার নষ্ট করা হয় আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি আমি তোমাদেরকে গোনা হওয়ার কথা ভয় দেখাচ্ছি সুতরাং তোমরা সাবধান হও অন্য এক বর্ণনায় রাসুল্লাহ সাল্লা সরাসরি আল্লাহকে বলছেন আল আল্লাহারিজু হাকিমার আহ হে আল্লাহ আমি তোমার কাছে দুই দুর্বলের হক নষ্ট হওয়ার ব্যাপারে গুণা হওয়ার কথা ঘোষণা করছি এতিম এবং নারী সুতরাং অনাথ হলেও ইসলাম তার মানবিক অধিকার দিয়েছে এবং মুসলিমকে তার তত্ত্বাবধায়ক হতে নির্দেশ দিয়েছে তার অধিকার নষ্ট করলে শাস্তির হুমকি দিয়েছে এবং তার অধিকার আদায় করলে উত্তম বিনিময়ের প্রতিশ্রুতি দিয়েছে মোহান আল্লাহ বলেন আমি বানী ইসরা এর কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ওয়া আর বাবায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে ওয়াজিল করবা আত্মীয় সজনের সঙ্গে ভালো ব্যবহার করবে সঙ্গে ভালো ব্যবহার করবে এতিম হয় তোমার আত্মীয় না হয়তীয় যে কোনো সঙ্গে ব্যবহার করবে সঙ্গেও সৎ ব্যবহার করবে আর মানুষের সাথে ভালো কথা বলবে খারাপ কথা না আতুজাকা একই সঙ্গে বহু নির্দেশ বহু উপদেশ তোমরা নামাজ কায়ম করবে আল্লাহ অন্য একসঙ্গে কাউকে শরিক করো না আর পিতা মাতার সঙ্গে সদ্ ব্যবহার করো করবা আত্মীয় স্বজনের সাথে ওয়ালিয়া মা আরে তিনের সঙ্গে ব্যবহার করো ইত্যাদি ইত্যাদি আমাদের বিষয়বস্তু হলো এতিম অনাথ তাদের সঙ্গে সদ্ব্যবহার করো ভালো ব্যবহার করো তাদেরকে তুচ্ছ করো তাদেরকে অনীহা করো তাদের প্রতি এবং তাদেরকে নিয়ে অবজ্ঞা প্রদর্শন করো না মানুষ আছে যারা এতিমের প্রতি দয়াদাক্ষিণ্য প্রদর্শন করে না স্নেহ মায়া মমতা হারা বালক বালিকার সুখ আনয়নের প্রতি কোনো আগ্রহ দেখায় না অতঃপর যখন মহান আল্লার পক্ষ থেকে কোন তখন তারা তার শাস্তির চি বাল্ম তোমাদের এই শাস্তি তোমাদের প্রতি এই ব্যবহার কি জন্য হলো আসলে তোমরা এতিমদের প্রতি সদ্বেবহার করো না এতিমের কোনোভাবে এতিমকে সম্মান দাও না বা এতিমের প্রতি যে ব্যবহার প্রদর্শন করা কর্তব্য তা তোমরা প্রদর্শন করো না এক মানুষ আছে যারা তাদের বিপরীত যারা এতিমের কদর করে এতিমের পরিচর্যা করে তাকে দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করে তারা আল্লাহর বান্দা হয়ে পিতৃহীন অসহায় বান্দার অধিকার আদায় করে দেয় তারা সৎকর্মশীল আল্লাহ ভীরু তারা আল্লাহ কাছে মোত্তাকি বান্দা আলা আলাহি মিসকি ইনা তারা নিজেদের খাবারের চাহিদা থাকে নিজেদের আহারের চাহিদা থাকে কিন্তু তা সত্ত্বেও দান করে থাকে খাদ্য দিয়ে থাকে মিসকি ইনাউ ওয়াতি ইমাউ ওয়াসিয়া মিসকিন কে এতিমকে এবং বন্দিকে এই এক শ্রেণীর মানুষ যারা কি বলে ইনমান হচ্ছে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি তোমাদেরকে খাবার দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য লা তোমাদের কাছ থেকে তোমাদের দানের বিনিময়ে কোনো প্রতিদান চাই না আল্লাহর উদ্দেশ্যে আমরা দিচ্ছি খাবার ওয়ালা শুকুরা থ্যাংক ইউ বলবে সুখরান বলবে ধন্যবাদ বলবে কৃতজ্ঞতায় জ্ঞাপন করবে তাও দরকার নেই আল্লাহর উদ্দেশ্যে দিলে এসবের প্রয়োজন হয় না এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে। যারা আল্লাহর মুখলেশ বান্দা খালেস বান্দা খাঁটি বান্দা আল্লাহর মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা তারা এতিমের কদর করে বাকি যারা এর বিপরীত তারা এতিমের কদর করে না এতিমের মাথায় হাত বুলালেও তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য তারা হাত বোলায় ফোন দিয়ে আঁটে পক্ষান্তরে যারা ভালো তাদের বিপরীতে এমন অনেক ব্যক্তি আছে যারা এতিমের প্রতি কঠোরতা প্রদর্শন করে এক শ্রেণীর মানুষ এতিমকে দেখায়। আর এক শ্রেণীর মানুষ কঠোরতা প্রদর্শন করে এতিমের প্রতিঢ় ব্যবহার দেখায় সে আত্মীয় হোক বা অনাত্মীয় তত্ত্বাবধানহীন হোক বা না হোক প্রতিবেশী হোক অথবা এতিমখানার আবাসিক এতিমখানা আছে না দেশে বহু সে এতিমখানার আবাসিক হোক রূঢ় ব্যবহার প্রদর্শন করে তাদের প্রতি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ নির্দেশে প্রদর্শন দেখো না এতিমকে ধমক দিও না পিতৃহীনের প্রতি কঠোর হইও না পরন্তু এ স্বভাব মুসলিমদের নয় এ স্বভাব ও প্রকৃতি হলো তাদের যারা পরকালো হিসাবে বিশ্বাস না। এতিমদের প্রতি কঠোর হওয়ার স্বভাব মুসলিমদের হতে পারে না আর আপনি কি দেখেছেন তাকে যে দিন কে মিথ্যা মনে করে যে কেয়ামতের হিসাবকে মিথ্যা মনে করে এই সেই লোক যে এতিমকে ধাক্কা মারে এতিমকে দূরে ঠেলে ফেলে এতিমকে সরিয়ে দেয় এতিমের কদর করে না কে যে ইকাজিন যে দিনকে মিথ্যা মনে করে এতিমদের প্রতি অনুগ্রহ করাই হচ্ছে মুসলিমদের চরিত্র বিশ্বাসীদের চরিত্র চরিত্রদের চরিত্র তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা করাই হচ্ছে মুমিনের তারা কেউ পর হলেও তাদেরকে নিজের ছোট ভাই মনে করা ইমানদারের কর্তব্য মোহান আল্লাহ বলেছেন এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে বলো তাদের ব্যাপারে সংশোধন করা তোমাদের জন্য মঙ্গল আর যদি আর আল্লাহ জানেন তোমাদের মধ্যে কে ফসাদ সৃষ্টিকারী আর কে শান্তি প্রতিষ্ঠাকারী আল্লাহ তালা ভালো জানেন তোমাদের এতিম নিয়ে বা অন্য কিছু নিয়ে তোমাদের মধ্যে কার দুনিয়ার বুকে ফাঁসাদ সৃষ্টি করে সংসারে ঝামেলা সৃষ্টি করে আল্লাহ চেন তো আল্লাহ তারা তার শাস্তি দেবেন তাই না এতিমের মাল এবং তার ধনসম্পত্তির দেখাশোনার দায়িত্বভার যে গ্রহণ করবে তার উচিত এই চেষ্টা রাখা যে তা যেন কোনো প্রকারের নষ্ট না হয় কোনো প্রকারে নষ্ট হতে দেওয়া হবে না এতিমের মাল এনা ছোট বাচ্চা অথবা তার মাল ধন যদি নষ্ট হয়ে যায় আমি খেয়াল রাখবো না তা নয় বরং খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারের নষ্ট না হয় তা বর্ধমান হয় এবং হ্রাসমান না হয় এতিমের মাল যেন বাড়ে এবং কমে না যায় তবে মাল তো কমে যাবে কখন কমবে জাকাত দিলে তাই না জাকাত দিলে এমনি গন্তিতে কমে বরকথে না কমলো সেই ক্ষেত্রে এতিমের মালকে বসিয়ে রাখা ঠিক না তাকে ব্যবসায় লাগিয়ে দেওয়া উচিত এ যে এতিমের মালকে অত দেখবে দাদা এতিমের মালকে ব্যবসায় লাগাও যাতে এতিমের মাল ক্ষয় হয়ে না যায় বৃদ্ধি পায় সেখান থেকে জাকাত দেওয়া দরকার হলে তার পক্ষ থেকে জাকাত আদায় করে দাও প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতি অতঃপর আপনাদের কাছে বাকি কথা রাখবো ইনশাল আমাদের সাথে থাকুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি আপনি কি চান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন কনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে ইসলাম থেকে দূর অবৈধে গমন গমন অপসংস্কৃতির চর্চা আরো অনেক সমস্যা হতাশাগ্রস্ত কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক ও আমাদের যুব সমাজ পরবর্তী পিস টিভি বাংলায় প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার আমরা বাকি কথা বলছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমরা এতিমের দেখাশোনা করি এবং যদি এতিমের দায়িত্বভার আমাদের উপরে আসে কারো ওপরে আসে তাহলে সে এতিমের মালধনের দেখাশোনা করবে তত্ত্বাবধান করবে এবং সব সবসময় খেয়াল রাখবে যেন এতিমের মালধন কোনো প্রকারে নষ্ট না হয় এনে ছোট বাচ্চা অতএব তার মালধন যদি নষ্ট হয়ে যায় আমি খেয়াল রাখবো তা নয় বরং খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারে নষ্ট না হয় তা বর্ধমান হয় এবং হ্রাসমান না হয় এতিমের মাল যেন বাড়ে এবং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 তত্ত্বাবধান করতে হবে যাতে বছর বছর জাকাত আদায়ের ফলে তা কম হতে না থাকে ফসলের জমি হলে তার চাষে লাগিয়ে ফসল বিক্রি করে তার অর্থ বৃদ্ধি করো যে তার জমি পড়ে আছে তার চাষ করার কেউ নেই আর জমি পরে থাকলেই আর কোনো সময় মাথায় যেন কথা না আসে যে এতিমের মাল যেন তেন প্রকার হালাল করে নেব। যেমন করে হোক এইভাবে তার মাথায় হাত বুলিয়ে আমি নিজের মালের সঙ্গে মিলিয়ে নেব অসৎ উদ্দেশ্য সে মালের নিকটবর্তী হওয়া হারাম মহান আল্লাহ বিশেষ নির্দেশ দিয়ে বলেছেন কথা এতিমের মালের নিকটবর্তী হইনা ইনহিয়া আহসান হ্যাঁ যে পদ্ধতিতে নেওয়া তোমার জন্য জায়েজ তুমি দেখাশোনার জন্য হয়তো বা কিছু ভাড়া স্বরূপ বা পারিশ্রমিক স্বরূপ কিছু নিতে পারো তার এরপরে অন্য কথা সুরাই চৌত্রিশ নম্বর আয়তাল্লা বলছেন উত্তম পন্থা ছাড়া তোমরা এতিমের মালের নিকটবর্তী হো না তার মানে তাদের মালকে ভক্ষণ করোনা হাতালক হলে তখন আহদি আর অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যতক্ষণ না সে সক্ষম হয়েছে এবং সাবালক অবস্থায় পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত তোমরা এতিমের মালের কাছে নিকটবর্তী হো না যখনই সাবালক হয়ে যাবে তখন ফাদফা উলিমাম আলহাম তাদের মাল বুঝিয়ে দাও এবং সাক্ষী রাখো যে দেখো এতিমের এই সম্পত্তি আমার কাছে ছিল এতিমের এই মাল আমার কাছে ছিল এখন আমি তাকে ফেরত দিচ্ছি আর তার উপরে কি রাখতে হবে সাক্ষী রাখতে হবে এতিমের মাল ক্ষতির সম্মুখীন হলে তাতে অবহেলা করা যাবে না বরং আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে ক্ষতির হাত হতে তা রক্ষা করা যায় প্রাকৃতিক দুর্যোগ বা চোর ছাঁচরের হাত হতে নিরাপদ রাখা যায় যেমন ফিজির আলাই ইসালাম করেছিলেন মনে আছে খিজির আলাহি ইসলাম মোসা আলাহি ইসাল্লামকে নিয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন তাই না ঘুরতে ঘুরতে এক গ্রামে বা শহরে যাই হোক জনপদবাসী তাদেরকে মেহমান রূপে গ্রহণ না করলো কেউ তাদেরকে মেহমান রূপে ডাকল না বাড়িতে যে আসুন আমার বাড়িতে আসুন চারটি খানা খাবেন কেউ কিছু বলল না তা সত্ত্বেও তাদেরই দুটি সদস্য নিঃস্বার্থ উপকার করলেন সেই গ্রামে গিয়ে খিজির আলাহ ইসলাম মোসা আলাহি সাল্লামকে বললেন দেখছেন সেখানে গিয়ে দেখলেন একটা প্রাচীর দেওয়াল এরকম টেরা হয়ে গেছে ছিল মানে পড়ে যেত আর কি আর একবার বৃষ্টি হলে হয়তো মোসা আলা দেওয়ালটা সোজা করে দিই মা সোজা করে দিলেন মোসা আলাহিসাম বলেন আমাদেরকে চারটি খেতেও দিল না আর আপনি বিনা পয়সাতে আপনি দেওয়ালটা সজা করে দিলেন কারণ কি লাউ তালাস যদি আপনি চাইতেন তো কমসে এর মজুরি তো নিতেন কিন্তু খিজিজ আলাই জানেন হচ্ছে না কিশোর ওই দেওয়ালের নিচে তাদের বাব মা তাদের জন্য মাল ধন রেখে গেছে হয়তো কোনো কলসিতে কিংবা কোনো হাড়িতে টাকা পয়সা সে যুগের টাকা পয়সা মোহর দিনার দৃঢ়াম রেখে ওই দেওয়ালের নিচে রাখা আছে আগের যুগে তো আর ছিল না এই জন্য বেশিরভাগ টাকা পয়সা কি করতে মাটিতে পুঁচে রাখতো এই জন্যে আমাদের অনেকে খুঁটতে খুঁড়তে পায় তাই না আর বলে ধন পেয়েছি ধন পেয়েছি গুপ্ত ধন ধন ভাণ্ডার এই ভান্ডার ওই দেওয়ালের নিচে ছিল দেওয়ালের নিচে ছিল বলে আমরা ওই দেওয়ালটাকে সোজা করে দিলাম আবু হুমা আর একটা কারণ হচ্ছে ওদের বাবা ভালো লোক চাইলেন যে পর্যন্ত এই দেওয়ালটা সোজা থাক তারপরে যখন সাবালক হয়ে যাবে তাদের ধন তারা নিজেরাই বের করে নেবে রাহ মাতামের রব্বে ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত সুতরাং মালের হেফাজত করলেন আমাদেরও উচিত আমরা যদি কোনো এতিমের তত্ত্বাবধান করে থাকি তাহলে আমাদেরও উচিত যে এতিমের কোনো মালের যেন ক্ষতি না হয় ক্ষতির হাত হতে রক্ষা করতে হবে আর ক্ষতির হাত হতে রক্ষা করতে যদি কিছু খরচ হয় তো এতিমের মাল থেকেই নেওয়া হবে কিন্তু মাল নষ্ট হতে দেওয়া যাবে না প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে আগের পর্ব আপনি বলেছিলেন যে কোনো মহিলা সাবি মারা গেলে ও মহিলা একটা লাল প্যারের কাপড় পেঁধে মায়ের সামনে এসে মোহরানা ক্ষমা চাইবে ওইখানে যদি কোনো লোক বা কোনো ইসলামিক জামাতির লোক থাকে তো প্রতিবাদ করা যায়জ না যায়জ নয় প্রতিবাদ করার পদ্ধতি আছে সেই সময় একটা বিপদের সময়ে যদি আপনি ডাইরেক্ট প্রতিবাদ করেন তাহলে হয়তো ক্ষতি হবে এই জন্য প্রতিবাদ করতে হবে আগে আপনি যে সমাজে বাস করছেন আপনার সমাজে যদি এটা চালু থাকে তো সেটা যেন বন্ধ হয় জুমায় জুমায় খাতে কোনো জলসাতে আপনি আগে বলুন সেই সময় ডাইরেক্ট প্রতিবাদ করার ঝুকি না নিয়ে কারণ ওই সময় একটা ঝামেলা বাঁধবে আর আপনারা জানেন আমাদের দেশে সাধারণত বিয়ের সময়ে বিয়ের মশলা নিয়ে ঝগড়া লাগে জানাজার সময়ে জানাজার মশলা নিয়ে ঝগড়া লাগে রোজার সময়ে রোজার মশলা নিয়ে ঝগড়া লাগে এক একটা মৌসুম সুতরাং এখন মহিলা মাপ চাইতে এসেছে সেই ক্ষেত্রে আপনি বলবেন না এটা চলবে না এটা চলবে না এরকম না বলে এটাতে যে মাপ হবে না সেটা বোঝাতে হবে এটাতে যে মাপ হবে না সেটা বোঝাতে হবে এজন্য জন্য আলে মোলামাদের উচিত ইমাম আইমমাদের উচিত যেটা অন্যায় সেই অন্যায়কে অন্যায়ের সময়ে যদি প্রতিবাদ করেন সে তো বাজে করতেই হবে কিন্তু তার আগে যাতে অন্যায়টা আসলে না ঘটে তার চেষ্টা করা দরকার অসুখ এলে পরে ওষুধ দেবো সেই চেষ্টায় না থেকে যাতে অসুখটা আগে থেকে না আসে অসুখটা আগে থেকে না আসে সেই চেষ্টা যদি করেন সেটা বেশি ভালো এই জন্যে আগে থেকে আপনারা সব প্রস্তুতি রাখবেন যে কথাগুলো শুনছেন তার জন্য মনে মনে প্রস্তুত থাকবেন যে আমরা আমাদের সমাজে এইগুলো চালু করব। আমরা পণ নেবো না পণ দেবো না পণ নেওয়া বিয়ে খাব না এই প্রস্তুতি যদি থাকে তাহলে কাজ হবে না আর যদি পণ নিয়েছেন পণ ফেরত দিতে হবে খবরদার আর এই যে মোহর স্ত্রীকে প্রদান করব। স্ত্রীর কাছে ক্ষমা চাইবো না যদি আপনার শক্তি সামর্থ্য থাকে আপনি সঙ্গে সঙ্গে মোহর আদায় করে দেন এইভাবে একটার পর একটা প্রস্তুতি নেন এবং সমাজ থেকে যত কুসংস্কার আছে যত বিধাত আছে যত শিরিক আছে আস্তে আস্তে নির্মূল করার চেষ্টা করুন ফেতনা সৃষ্টি করে নয় বরং শান্তির সাথে ধীরে ধীরে আলোচনার মাধ্যমে এক অপরের সাথে বসে যে আপনার ভাই এটা ভুল এটা ভুল সমাজে এটা ভুল ওইটা ভুল ও তো কীভাবে বন্ধ হবে তার ছিদ্রপথ বন্ধ করার জন্য ইমাম সাহেবের সঙ্গে সহযোগিতা এবং গ্রামের জামাতের লোকের সঙ্গে সহযোগিতা করে একটা একটা এই মন্দ দূর করতে হবে মন্দ দূর করার নিয়ম হলো যদি একটা কাচের ওপর ময়লা থাকে সেই ময়লাটা আপনি তুলবেন কিভাবে সেই ময়লাটাকে আপনাকে তুলতে হলে সেই ময়লাটা নরম করে দেন এবং নরম কাপড় দিয়ে সে ময়লাটা তুলে ফেলুন শক্ত কাপড় দিয়ে তুললেও কাঁচে দাগ পড়ে যাবে আর যদি বলেন ময়লা লেগে আছে আমি ময়লা হাতুড়ি ছাড়া ছাড়বে না হাতুড়ি দিয়ে তুলব কাঁচের ওপর ময়লা আছে আপনি যে হাতুড়ি আঘাত মারেন তো ময়লা তো দূর কি বাত আপনার কাঁচ ভেঙেই শেষ হয়ে যাবে সুতরাং যাতে করে আপনার সাপও মরে আর শিপ না ভাঙে সেই চেষ্টা করাই হিকমতের কাজ আপনার উভয় পক্ষ যেন বজায় থাকে আপনার সমাজও যেন ঠিক আপনার ফেতনা সৃষ্টি না হয় আপনার কথা শুনে যেন রেগে না উঠে জেগে না উঠে আর মানে আপনার বিরুদ্ধে জেগে না উঠে বলছি আর সেই সঙ্গে আপনার ওই কুপ্রথাও যেন দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওয়াসাল নবীন মোহাম্মদ ওয়ার আলহি ওয়াসবিহীন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 আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা मर मुज अब्दुल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 आलिम संसर्गे कल रे नुन सम्प्रचार सकाल आठ टाय बांगे पीस टी बांगल